উকবাহ ইবন আমির রদাহত আল্লাহন হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন মহিলাদের নিকট একাকি যাওয়া থেকে বিরত থাকো এক আনসার জিজ্ঞেস করলো হ্যাঁ আল্লাহ দেবরের ব্যাপারে হুকুম কি। তিনি উত্তর দিলেন দেবর হচ্ছে মৃত্যুতুল্য